Düşamam.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 বাংলার দূরেরও কাছের সম্মানিত দর্শক শ্রোতাকে आंतरिक सालाम और शुभे जानिए शुरू करते जाारा आलोचना प्रकृत शांति पवार उपाय समूह ए पर्या हम आलोचना करा धारा भावे आलोचना अवगत हो तीनटी पद्धति प्रथम फाइंड आउट कर एक हे जरूरियात अत्यावश्यक विषय वही द्विती हे हाजिया अत्यावश्यक नय क्य आकटी हहसिनार सर्वशेष विषयटर आलोचन हमारा निमग्न होते जाह आलोचनार शुरूतेचय करिए दी আজকের সম্মানিত আলোচক বৃন্দকে সঙ্গে আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানীকুমাত উপস্থাপনায় রয়েছি জাহাঙ্গীর সম্মানিত দর্শক শ্রোতা তাহসিনাত সৌন্দর্য মণ্ডিত বিষয়সমূহ যেগুলো অত্যাবশ্যকীয় নয় কিংবা মোটামুটি জরুরিও নয় खूब सुंदर है तहसिनाथ हसान उन शब्द के शब्दी उद्गत होहसिनारौंदर विषय समूह विकौंदर्वर्धक विषय समूह आसन हम्ञ आलोचक मंडल के शार चेष्टा करी जे प्रकृत शांतिलाभर उपाय हिसाब सेहसिन পোশাক পরিচ্ছদের সৌন্দর্যটাকেই আগে আলোচনা করলে কেমন হয় কতগুলো জিনিস একান্ত জরুরিও নয় তবে ভালো তো উত্তম যেমন সলা তাদ ব্যাপারে পোশাক এতটুকু হতে হবে যে দুই কাঁধ ঢাকতে হবে অন্তত পরনে হাঁটুর নিচু পর্যন্ত কাপড় থাকতে হবে এরকম এরপরেও আল্লাহ এবং আল্লাহ রসুল সল্লাত আদায়ের ব্যাপারে পোশাকের কিছু বিধান উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহতালা বলছেন খুজু জিনাতাকুম জিনাতি মসজিদ তোমরা প্রত্যেক মসজিদে যাওয়ার সময় একটা সুন্দর পোশাক গ্রহণ করো এখানে জিনাত বলতে সুন্দর পোশাক মানে মানুষ মসজিদে যাবে সুন্দর হয়ে কী সুন্দর হয়ে কাজে সুন্দর পোশাক পরে তাকে মসজিদে যেতে হবে পোশাকটা তার সুন্দর হবে মার্জিত হবে এটা ফরজ নয় এটা অহংকারমূলকও পোশাক নয় কেননা অহংকারমূলক পোশাক যদি হয় সেটা যদি অহংকারের যায় তাহলে সে পরকালে এর ফলাফল আপনার কাছে আবার আসবো আমরা এ প্রসঙ্গে শেখ হামাদানি যে বিষয়টি আপনাকে আহ্বান করব সেটা হচ্ছে যে উপমহাদেশে পোশাক পরিচ্ছদের সৌন্দর্য বা ইসলামিক অনুমোদিত পোশাক হিসাবে একটি বিশেষ কার্টিংয়ের পোশাক নিঃসা বা এ ধরনের লম্বা পাজামা পাঞ্জাবির একটা নির্ধারিত পোশাকের কার্টিং অনেকে উল্লেখ করে থাকেন এ ব্যাপারে ইসলাম কি বলেছে মেহরবানি করে একটু বলুন আসলে মহতারাম আমরা বিষয়টি আরও স্পষ্ট করতে চাই যে ইসলাম একটি স্বতন্ত্র আল্লা সব তালার পক্ষ থেকে আসা জীবন বিধান একটি কমপ্লিট কোড অফ জিফ বিভিন্ন মতবাদ থেকে ধার করে নেওয়া নয় বরং এটি আল্লা সুহানবতাল্লার পক্ষ থেকে আসা স্বয়ং সম্পন্ন স্বতন্ত্র একটি পূর্ণাঙ্গ জীবন বিহা সুতরাং মানুষকে সুন্দরভাবে সজ্জিত করা তার সজ্জায়নে যা কিছু প্রয়োজন ইসলাম সে বিষয়গুলি অবশ্যই বৈধতা দিয়েছে তবে আপনি যেই প্রশ্নটি তুলেছেন যে কোনো নির্দিষ্ট পোশাক যা নিঃসফেসাক বলা হয় হাটু এবং টাকনো এর উভয়ের মধ্যম যে অংশ এ পর্যন্ত হতে হবে এমন কোনো নির্দিষ্ট পোশাক আছে কি না আসলেই কেউ কেউ আমরা দাবি করে থাকি এই ধরনের পোশাক এই পরিমাণে তৈরি করে মনে করে থাকি এটাই হলো সন্ন্যতী পোশাক আল্লাহ তলম আল্লাহ ভালো জানেন তবে রাসুলসাল্লাহ আলহ্লাম এবং সাহাবাইকারদের পোশাক তাদের বাস্তব পোশাক ব্যবহার এবং পোশাকের বর্ণনা থেকে যেটুকু জানা যায় যে এমন কোনো নির্দিষ্ট নির্ধারিত পোশাক নয় যেটা এই পর্যন্ত বানাতে হবে তাহলে এটা হবে সুন্নতি পোশাক বিষয়টা মূলত এমন নয় বরং বিষয়টি আমি যে পোশাক পরিধান করেছি এটা হতে পারে আমার নিচের পরনের লঙ্গিটাও হতে পারে আমার পায়জামা বা প্যান্ট হতে পারে আমার গায়ে থেকে যে জামাটা ঝলে এসেছে সবগুলি ঠিক হাঁটু এবং টাকনো এর মাঝ বরাবর যে জায়গা এই পরিমাণ পর্যন্ত আমি এটা হলো এই পরিমাণ নামাবো এই সীমানা নামানোর সীমানাটা হচ্ছে এটা সোনাতির সীমানা এটা হলো সবচেয়ে উত্তম পরিধে বস্ত্র নেমে যেত জি যে কোনো পরিধে বস্ত্র এটা হলো সবচেয়ে উত্তম যে এইভাবে উপরে যে জামাটা পাঞ্জাবি হোক বা জুব্বা হোক সেটা এই পর্যন্ত বানানোটা সন্ন্যত কিন্তু তিনি যে পরনে পাইজামা পরেছেন সেটা আবার টাকনুর নিচে নামায় দিয়েছে জি এটা একটা হাস্যকর বিষয় ছাড়া কিছুই নয় বরং তার উপরে তাহলে হবে আমরা আসলে পোশাকের বিষয়টি আর একটু আগের বাক্যের পরে আমরা এটা আসছি আনাস রাজিউল্লাহাল বলেন রাসুল সাল্ল আলি বলেছেন মাম বাক কারা আবদাকারা গাছালা ও আবদাসালা কেউ ঝুমার সালাদের যাওয়ার জন্য সকালে সকালে প্রস্তুতি নিল সকালে সকালে গোসল করল করালো এরপর লালসুল বলছেন লাবেসামিন আহসানের সিয়াবি তার পোশাকের যেটা সুন্দর ভালো উত্তম পোশাক ভালো পোশাক পরিধান করল। করলো মাসা মিনতে বিকানাইন্দাহ আর যদি তার কাছে আতর থাকে তাহলে আতর ব্যবহার করলো পায়ে হেঁটে মসজিদে গেলো সোনাত সলাত আদায় করল। এমামের খুদ্া শুনলো এবং সলাত আদায় করল এমামের সাথে তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর শ্যাম পালন করার এবং এক বছর তাহাজুদ্দ সলাত আদায় করার নেকি হবে আলহামদুলিল্লাহ এখানে আমাদের একটা বাক্য আছাল রসুল বলছেন যে ভালো পোশাক জি আহসান भलो पोशाक अर्थ यही नये कोटी टा दाम होते हजार टाक दाम ये नारे निम्नमान होते अवश्यता परिष्कारच्छन्न और अवश्यता डिलडल बड़ मैं शरीर सगा आम नई विषयटी हमें उल्लेख करते चाची जे जे सब विषयगूल आल्लाह तला सरसर जहां नाम घोषणा कर पोशाक एक गुरुत्वपूर्ण विषय हल যে টখুন নিচে কাপড় পরিধান করা এটা পুরুষদের জন্য এটা পুরুষদের জন্য পরিধানের বস্ত্র কখনোই আবহরার তালে বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ রয়েছে কি হিমিম তিন শ্রেণীর মানুষের সাঁতাল বিচারের মাথায় কথা বলবেন না তাদের পবিত্র করবেন না তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না তাদের জন্য অপমানজন শাস্তি রয়েছে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে কমরে আছে সেটা এটার অর্থ এই নয় যে মোজা পড়লে আর সেটা বিধান থাকে না অবশ্যই এটা শরীরের আপনার এই শরীরের যেটা আছে কমরের সাথে যেটা লাগে থেকে নেমেছে ওপর থেকে সেটা পুরুষের জন্য টাকনোর নিচে যাওয়ার কোনো সুযোগ নেই নারীদের জন্য কোনো ক্ষতি নেই নারীদের জন্য তো নিচে রাখতে মা ঢেকে রাখা তাদের তাদের খোলার সুযোগ আছে হাতের কবজি পর্যন্ত প্রয়োজনে এবং মুখমন্ডল এছাড়া তাদের খুলে রাখার কোনো সুযোগ নেই এই বিষয়টি আসলে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শেখ আমরা আবারও আপনার কাছে আসবো শেখ মাদানি যে বিষয়ে প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলাম আপনাকে যে আল্লাহ তালা পোশাকের যে বিধান নাজিল করেছেন যেখানে তিনি বলেছেন যেমের পোশাক সংক্রান্ত বিধান নাজিল করতে গিয়ে আল্লাহ সুবাহ বলেছেন দুটো গুণগত মান পোশাকের একটা হচ্ছে যে ইউ আরি যেটা তোমাদের লজ্জায় আবৃত রাখবে শহীদুল্লাহ খান মাদানি আগে যে কথাগুলি বলছিলেন পোশাকের ব্যাপারে ওগুলো হচ্ছে নীতিগত কথা নীতিগত কথা হলো এই যে আল্লাহ এবং আল্লাহ রাসুল কোন পোশাক কে এইটা তিনি উল্লেখ করেননি তবে আমাদের কাছে দুইটা হাদিস স্পষ্ট এইভাবে রাসুল সাল্লাহ একবার বলেছেন মান তা এটা পোশাকের অধ্যায় আল্লাহ রাসুল উল্লেখ করেছেন करे। अभिशाप करें जेलोक नारोशा पढ़े বিরতির পরে পর্ব ভিত্তিক ধারাবাহিক আলোচনা নিয়ে আবারও হাজির হব ইনশাল ততক্ষণে আমাদের সাথেই থাকবেন আশাবাদ ব্যক্ত করে বিরতি আসসালাম আলাইকুম মানবতার পথ প্রদর্শক আলকুর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনগুলো কি কি নির্দেশনা দিয়েছে আল কোরআনকারী এসব কিছু জানার জন্য দেখতে থাকুন বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना जानते हम देख कुरानस बृहस्पतिवार सन्ध्या साढ़े छाए पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांग्लेश Dialogue. Dialogue. dialogue discussion discussion, discussion. discussion. Debate. debate debate rebuttal rebuttal conclusion rebuttal. Conclusion. conclusion eliminate misconception about religion get enlightened witness dr zakir naik in a battle of words dekhun sammuk samore protiriyoshpotibar rat 9tay apunor samprochar shokal 10:30tay bangladeshe <laughs> pstv banglay তারা কারা প্রতি কথাই চলাতে তো তাদের কথাই পড়ছিগুহন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 मंद पथ के निर्वाचन ना कोरा निर्देश दिएुम वरम अबर मुलिया दर्शक श्रोता पृर सामने जरा अपेक्षमान आपेक्षारेष्टर धारावाहिक पर्वभित आलोचनार आलोचन फिर आसि शेख आब्दुर यूसुफर दृष्टि आकर्षण कर जी आलहमदुल्ल पुरुष नारोशकर किचू पार्थक्य आत हादी से बुझा जाए बर हदीस आ আরো একটি ওই পুরুষদের পর আল্লাহ রসুল করেছেন যেই পুরুষেরা নারীদের সাদৃশ্য স্থাপন করে যেমন আমার অত্যন্ত অনভিজিং একটু দর্শক শ্রোতার দৃষ্টি আকর্ষণ করবো যে সারা বিশ্বব্যাপী দেখতে পাচ্ছি অতি আধুনিকতার নামে মেয়েরা পুরুষদের পোশাক পরছে এবং অতি আধুনিকতার নামে কখনো যুবক নারীদের পোশাক বা অলঙ্কার আজকে অঙ্গে ধারণ করছে যেটা ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ পাপ এবং অন্যায় হিসাবে এটা শনাক্ত করেছে যে সমস্ত যুবক যুবতীরা যুবতী মেয়েরা তারা পুরুষদের যে পোশাক শার্ট বলেন জিন্সের প্যান্ট বলেন গেঞ্জি বলেন আল্লাহ ও তার আল্লাহ যতক্ষণ এই পোশাক পরিধান করে থাকবে ততক্ষণ আল্লাহর অভিশাপ্ত সহজ কথাটি সহজ নয় কিন্তু হালকা ভাবে দেখার কোন গলায় হয়তো চেনও নেই হারও নেই তাদের হাতেও দেখবেন চুরিও নেই কোথায় গেল এরগুলো ওই যুবশ্রেণীর ছেলেরা ওই সভ্যতার অনুসরণ করতে গিয়ে দেখবেন যুবকদের গলায় কয়েকটা চ্যান এবং তারা বরং কয়েকটা চ্যানে কি অপরাধ করলো দুই দিক থেকে অপরাধ এক হলো নারীদের পোশাক এটা নারীদের ভূষণ এটা সে গ্রহণ করার কারণে অভিশপ্ত হচ্ছে দ্বিতীয় এই চ্যানটা যদি স্বর্ণ বা রৌপ্যের হয় তাহলে পুরুষের জন্য এটা হারাম স্বর্ণরোপ্য এই দিক থেকে সে আবার হারাম কাজে লিপ্ত হারাম কাজে অনুরূপভাবে অনেক যুব তারা দেখবেন রুচিতে নিয়ে আসে আশ্চর্য মনে হয় অতএব পোশাকের ক্ষেত্রে আজকে যুবক ও যুবতী উভয় জন্য পোশাক পরিবর্তন করে নিয়ে সেভাবে বেশ ধারণা করতে এই সমাজ যদি চলে তাহলে ব্যক্তির উপর শুধু অভিশাপ আজকে আমাদের প্রজন্মকে এই অপসংস্কৃতি থেকে রক্ষা করা একেবারেই অত্যন্ত জরুরি আশা করি বিষয়টা পোশাকের সীমা রাখার ক্ষেত্রে যেটা আগে জনাব হাদিসে উল্লেখ করেছেন এ বিষয়টি আমরা সকল পুরুষ তিনি আলেম হন আর নাই হন যদি মুসলিম হন তাকে আমরা স্মরণ করে দিতে চাই এ বিষয়টি খুব জটিল বিষয় নয় একজন পুরুষ মানুষ টাকনুর উপরে তার কাপড় ব্যবহার করবে এটা তার জন্য খুব জটিল নয় বরং দুটো বিষয় দেখুন কোন পুরুষের যদি দাঁড়িয়ে রাখতে না পারে তাহলে সে যতটুকু অপরাধী তার চেয়ে বহুগুণা অপরাধী যদি সে টাকনুর উপরে কাপড় না পড়তে পারে অথচ এটা এমন একটা বিষয় নয় যেটার কারণে সরকারকে আপনি দোষারোপ করবেন বা কোনো দলকে দোষারোপ করবেন কোন সুযোগ নাই এখানে যদি না কোন দল আপনাকে আল্লাহ আল্লাহ এখানে চারটি বিষয় উল্লেখ করলে সেই ব্যক্তির সাথে আল্লাহ সুহান কথা বলবেন না কেমতের দিন मुसलिम भाई बन जरूरी पेश करते चाहे पोशाक विषय टीके साधारण भाव देखो सूझ नहीं पुरुषर पोशाक अवश्य भिन्न যা ডিল হতে হবে টাকনোর উপরে হতে হবে মার্জিত হতে হবে অনেক অনেক দিন আগের কথা বোখারি মুসলিম গ্রন্থে এসেছে আল্লাহ রসুল বলেছেন যে একটা লোক নিচে কাপড় পরিধান করতো ফলে তাকে জমিনে ধসিয়ে দেওয়া হয়েছে ইয়াতার যে এলাই অমিল কেয়া সে জমিনের নিচে যেতেই থাকবে কেয়ামাত পর্যন্ত टखनोर नीचे कपड़ परिधान कर क्षति एत बड़ अपराधजे यधर भितयमत पर्यत मटर नीचे जगवर साथे साथ नारी पोशा पड़ा अल्लाह रसोल आएसर जेलतोलन विवरण बोलान तप्त जरूरी भित्ती नारी नग्न पोशाक बरत थी ना अभिसप्त এবং তাদের কারণে আমরাও ক্ষতিগ্রস্ত জনগণকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে পাপের মুখে ঠেলে দিয়ে তারা যেন নিজেকে শিক্ষিতা মনে না করে সৃষ্টি করে তারা যেন নিজেরা কখনো নিজেকে নিজেদেরকে কার্য মনে না করে যে শখ মাদানি তাহলে যেটা আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পোশাক পরিচ্ছদের বিষয়ে ইসলাম একটা ব্যাপকতা দিয়েছে তবে সেটা সুনির্দিষ্ট সীমা রেখা অতিক্রম করবে না ব্যাপকতা বলতে আমরা যেটা বুঝেছি তা হলো যে পরিদেহ বস্ত্র সেটা পাজামা হোক বা প্যান্ট হোক লুঙ্গি হোক এরকম যে কোনো অপশন থাকতে পারে কিন্তু কোন ক্রমে সেটা টাকনুর। আসলে একজন নারীর ক্ষেত্রেও যখন সে টাইট ফিট এই ধরনের পোশাক পরে বের হয় এটি কখনো তার সৌন্দর্য বৃদ্ধি করে বরং এখানে বলতে হয় যে মানুষ যখন খারাপ কাজে লিপ্ত হয় বাইরে বের হলে গোটা বডিকে সুন্দরভাবে ভাবে করবে এটাই যেন তার সৌন্দর্য কে আরো বৃদ্ধি করে দেয় সম্মানিত দর্শক শ্রোতা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি আমাদের প্রাজ্য আলোচক মণ্ডলী যে বিষয়টির অবতারণা করেছেন পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে যে মুসলিম উম্মার নারী পুরুষের পোশাক কেমন হতে হবে এ বিষয়টি অতিব গুরুত্বপূর্ণ আমরা নারীদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই এটা খেয়াল করব এবং সার্বক্ষণিকভাবে আমরা সুন্দর পোশাক ইসলাম অনুমোদিত পোশাক এবং ইসলামের আলোকে উল্লেখযোগ্য পোশাকগুলো আমরা পরিধান করে আমরা তহসিনাত অর্থাৎ অধিক সৌন্দর্য বর্ধক বিষয়ের দিকে আগ্রহী হব তাহলেই আমরা প্রকৃত শান্তি লাভে সক্ষম হবো আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক ইনায়ত করুন আমিনা ইসলাম الله, লেসম বারো ব্যথিনাইভ নম্বা ভাগ নম্বা ভ কম্পন লেসম الله, ব্যথিনাই বা फिल्टार कर पानी विशुद्ध डायलिस कर रक्त विशुद्ध है ताप दी सोना विशुद्ध है कष्टार्जित टिका कि भाव विशुद्ध है आल्लासवन तला पवित्र कुरने अनेक बार ये कथा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 Pound account number 01132301 double euro account number 01132302 US dollar account number 01132303 short code three Swift BIC code IBO IBAN double two IB টাকা ট্রান্সফারের জন্য কল করুন নিশ্চিত পূরণ করুন